রসুলপুরের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরান মাহফিলের তৃতীয় দিনের আখরি মোনাজাত মুনাজাত করছেন আমার আপনার প্রাণ প্রিয় বাংলা ভারতের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক নেতা রসুলপুর জামিয়ার মহামান্য পরিচালক বাংলাদেশ জামিয়াত সালে কিনের কেন্দ্রীয় আমিরুল মারা আলহাজ হজরত হাফেজ মৌলান আব্দুল মতিনেসারি আলহাজ হজরত হাফেজ মাউলান আব্দুল মতিনেসারি পীর সাহেব রসুলপুরি সিলসিল উজানি সিলসিল মদানি সিলসিলা নসারী তবী তবী सालेकुम खबारक शर टाइट है मोटा गो जुग जुग संरक्षित आखिर मध्यम रोक हाथ पर्त आन जन उप्त पत्र पत्रा कर आल्ला कमजोर हो गण दाड़ा कष्ट दो सक दो चाहते দেন না আমাদের কাজ দা করছেন গায়ে গায়ে হাত লাগাবেন পারনি সবাই ধরবেন না গায়ে গায়ে হাত লাগাবেন হাত লাগান তব নিয়োগ করলে তবাহ না একে অপরের গায়ে গায়ে হাত লাগানির বিসমিল্লাহ আপনার নির্বাহী আস্তাউল্লা রবিঙ্কুলি জামবে ইহিল্লা জবানে ওয়াদা করছি আর নাফর মানি করব না জানা অজানা ইচ্ছাকৃত ছয়তালের ফিরেবে বন্ধু বান্ধবের পরামর্শে নায় প্রকাশ্যে গোপনে যত গুণা করেছি সমস্ত গুণা থেকে তবা করলা আয় আল্লাহ তুমি সব দেখেছো। সবই জেনেছ বিসের গুণা মাপচাই সামনে গুনা করব না ও জামি হামতের দিন দোস্ত বলে ডাক দিও দুশ্মন বলে ডেকো না রহমতের কোলে তুলে নিও শয়তানের কোলে ঠেলে দিও না বিমানের টিকিট দিয়া কবরে বিনা টিকিট নিয় না হাতে আমল দিও বাবা হাতে দিও না আমরা হইতেছি নেপাক মুক্ত অন্তরে চার তরি হয় দিয়া নকশবন্দিয়া দরিফায় খাদ আব্দিদি খালিফা আলহাদ মৌলানা মহাদিস মুরুব মুফতি আব্দুল খালেদ বর্ধমানী নসবাত মদানি নিসবাত গঙ্গুহি সাহেব ফয়েজ বরকত ইমানি নূর আমুল বাতিলনূর জাহুর নসিফ কর दान करो, हानिबेर जमाते तुम्हारणर जमाते हमारे सामिल करो दाखिल करेद নূতন যারা মুরি ঘছ বাবা তোমরা দাঁড়াও এই মুহূর্তে যারা নূতন মুরিঘ হয়েছ দাঁড়িয়ে যাও দাঁড়াও দাঁড়াও কপাল খুলে যাবে দাঁড়াও সময় কাশ্প খোলা থাকে না র্শিদের হাতে সম্মিলিতভাবে অঙ্গীকার করছি শরিয়াতের আদেশ নিষেধ মেনে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব আমাকে তৌফির দাও তোমার ভালোবাসা हमीबर भापन मुर्शिदर भान दिए एक नम्बर शबक आदाय कर आगामीकाल सकाले शबक बता इनशाला सबक बी आजीफा बी बी खलिद कर बह पुस्तक नहीं बी पुस्तक लेखा बहु पुस्तक जर घर आने को तर घरकारी बी पुस्तक आग खरीद कर आगामी शुक्रवार नाटर सिंगार कोर्ट मैदान महफिलर कथा भूले जाबा চোদ্দই মার্চ বালিয়া গান্ধীর মাহফিলের কথা ভুলে যাবেন না আব্দুল কাদের সিদ্ধ লাগাইছি ডায়রিতে বালিয়া গান্ধী আশা লাগবে তার কাদের আছে নাই এবার ছবি তো লোক ছবি তো আর থেকে তুলবে বসা তোমরা আমার রুহানি সন্তান মক্কা বিজার আগের মুসলমান আর মক্কা বিজয় পরের মুসলমান কিন্তু এক না আমার পুরানা মরিদ যারা তাদের দিকে খেয়াল রাখবে তাদেরকে লেহাজ করবে তাদেরকে ভালোবাসবে আমার সাথে বহুত কোরবানি করেছে তারা বহু ত্যাগ তাদের মদুরী স্বাভাবিকের মর্যাদা আর অন্যান্য স্বাভাবিকের মর্যাদা কিন্তু আলান্ধু শরীপ একবার কুলুয়াল্লা তিনবার দুরুক শরীপ এগারোবার পাঠ করুন সাহিত্যের ধার করেছে আজকে সাঁওতা থানা আমি আল্লাহ তাকে জান্নাবাসী করুক আল্লাহ তার কবর নুরে মোড়াব্বার করে দিক আল্লাহ তার কবর আলোকিত করে দিক আগামীকাল সকালে আখিরি মোনে যায় তবে এই পঁচাশি ঘণ্টা জালসার শেষ মনাজাত হবে আগামীকাল কারো কারো জীবনের জন্য শেষ মোনাজাত হতে পারে এইজন্য জন্য আশেপাশে যাদের বাড়ি ঘাস তারাও এসে আখির মোনাজাতের শরীর ঘর চেষ্টা করবে এরকম নসিব আগামীটা নাও তো হতে পারে আল্লাহ মাহ চে নজর অলাইশু জো ফলতা আনন্দাস إلى من تقلني أم إلى عدل يتهجوني إن لم تكن علي ساحطا فلا أبعلي اللهم أنت القبيل وعن فلا يدعو الزعيف إلا اللهم أنت الغنيف বডারু ঢুক আসা গায়ে আলো রে তু কস হক ফিরা কত মুসিবত হে মুসিব ফেরক আয় মুসিব হে মুব তুমারা না হোগি তুমারা হি رجالي تشمش يا قوم روت وته لا هرجاري سنس الله تعالى على قريب النبي محمد وعلي اصحابي اجمعين وارحمنا معهم وارحمنا ضعهم ارحمنا معهم. معهم برحمتك يا ارحم الراحمين